বন্দে গুরুপদ্বন্দ্বিদ্রীচৈতন্য প্রভু বন্দে নিতো শ্রী নন্দনন্দন বন্দে রোদ গোপীজন সামুত বৃন্দাব বঞ্চাশ কে পা পাবনেভাবেভ্যো নমো নঙ্গু লংঘত গিৎকিপা তন্দে পধব বৃন্দ তুলসী পিয়া বাই কেশবশিপদে দেবী স্ববী নম ন নারায়ণ নমস্ত নরঞ্চ দেবী সরস্বতিং বাস মুর সঙ্কৃ কথোপদেশ গৌরী পৌঁত্রক সদা গুর্ভক্ত ভক্তি প্রমদ সদা পিভবগ্নমীষ্ট দোহম শিব বিচন তু শীত বনত ব্লভব দিপুত বন্দে মহাপুষ তে চর ত্যাক্তুস্তজ্জ সুসিজ্জলক্ষি ধর্মীষ্ট বচসা জদগা দিঘদিত বন্দে মহাপুষ তে চরিদ ইয় পাদবনখ চন্দমি চটাই বিসুজ কিদর্শ পূর্ণাগরগর সারম সৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত সৈতর শিবসদি গৌরভক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রেয়দ্বৈতগদাধর শিবসদি গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে হরে আজান লম্বুজো কনক বতো সংকেতন কবি তো কমলা বিশাম ভিজ ভো য ধর্ম পালো বন্দেগত প্রিয় করুণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম হরে কৌস্তুতিলকমলাটপটলে বৌসলে কৌস্তুহম সাগ্রে বর মৌক্তি পরতনুক স্বঙ্গে হরিচন্দন কণ্ঠে গোপস্থে গোফল চুড় মিনি শিলভক্ত सरस्वती गोस्वी ठाकुर बहुपात जान जख्धजीव तर चोख दिए देखे ने प्रचेष्टित्याग करें निजे काने शुने प्रचेषा के परित्याग करें समस्त इंद्रियजिए प्रचेषा इंद्रिय द्वारा जो ज्ञानलाभे प्रचेषा ये गवेशा बोले प्रत्येक बुद्धजीव जानते अजान कि किछु गवेषणा कर गवेषणा कथार मान कि शास्त्र गवेषणा कथार वास्तविक जदि विश्लेषण करा जा गौजुक्त ईशणा अर्थात इंद्रिय के कजे लागिए এই জড়জগৎ আধ্যাত্মিক বুদ্ধি নিয়ে এই জগৎ থেকে যে সমস্ত জ্ঞান আহরণের চেষ্টা বদ্ধজীব করে থাকে এইগুলোকে বলে গবেষণা অনেকেই অনেক এই সব বিষয়তে বিভিন্ন রকম প্রশ্ন রাখেন তারা যদি বাস্তবিক পক্ষে সদ্গুরুর চরণের পূর্ণ কৃপা পেতেন তাহলে গবেষণা নামক বিষয়টা স্তব্ধীভূত হয়ে যেত বন্ধ হয়ে যেত আর তাদের অপ্রাকৃত জগতের যে বিষয়বস্তু তাদের কাছে প্রকাশিত হতো অপ্রাকৃত জগতের বিষয়বস্তুকে কোন বই পড়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে কোনোভাবেই সে অপ্রাকৃত বিষয়বস্তুকে জানা যায় যে বস্তুটার সঙ্গে কোন আমাদের কোনো ক্ষমতাই কাজে লাগবে না অর্থনৈতিক ক্ষমতা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান আমি অনেক পড়াশোনা করেছি অনেক কিছু আমি জেনেছি অনেক কিছু আমার অর্থ করি আছে অনেক ক্ষমতা আছে সমস্ত কিছু যখন মহারাজ কোনো কার্যকরী ভূমিকা আসতে পারে না সেই ভূমিকাটাকে বলা হচ্ছে অধ্যক্ষজ ভূমিকা অক্ষজ ভূমিকায় বিচরণ করে অদক্ষজ ভূমিকার বিষয়বস্তুকে আমি সব জেনে নেব এটা হয় না এগুলো কার্যকরী হতে পারে না সেই জন্য ছিল সরস্বতীটাকেও জানিয়েছেন যারা এই ইন্দ্রিয় জ্ঞানকে কাজে লাগিয়ে অপ্রাকৃতিক জগতের বিষয়বস্তু জানতে চাইছেন তারা কিছু সুবিধে করতে পারবেন না যারা প্রথমেই এ দুটো চোখ দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করেন তারা ফাজিল হয়ে যান তাদের সুবিধা হয় না কালকে যে সমস্ত বিষয়বস্তু আলোচনা হয়েছিল আমি অবাক হয়ে গেলাম যে কোনোরকম একটা ব্যক্তির হৃদয়তে কোনো প্রশ্ন উদৃত হল না যে দুটো বিষয়ে প্রশ্ন আসার দরকার ছিল কিন্তু কাউর হৃদয় সেই সব প্রশ্ন উত্থাপিত হয় নাই প্রথম প্রশ্ন ছিল যখন যাগণের যাওয়ার পূর্বে যখন যাচ্ছেন তারা তখন ব্রাহ্মণগণ তাদের যে স্বামীগণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন ডাকছেন পেছন থেকে অথচ কি করে হলো যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন সেখান থেকে যখন বললেন তোমরা সব ফিরে যাও তখন তোরা ফিরে গেলে তোমাদের কিছু বলবে না এরম কথা বললেন সেটা কি করে হলো যে ব্যক্তির একটু আগেই সন্দেহ ছিল সংশয় ছিল এসব ব্যাপারে কোনো ধ্যান ধারণা পরিষ্কার ছিল না যে কর্মকাণ্ডতে ব্যস্ত ছিল আধ্যাত্মিক বুদ্ধি নিয়ে বিচরণশীল ছিল এ জগতে তারা ফিরে আসার সঙ্গে সঙ্গে তাদের প্রশংসা করতে আরম্ভ হলে প্রথম প্রশ্ন কি করে হলো এত অল্প সময়ের মধ্যে এই যে ওভারঅল চেঞ্জ এটা কি করে সম্ভব হল ফার্স্ট দ্বিতীয় প্রশ্ন হল আমরা শুনেছি যা যে সমস্ত জীবাত্মা দীক্ষা নিয়ে গুরুচরণ আশ্রয় করে মোহর ভজন করেন এমন কি যারা সিদ্ধ মহাত্মা যারা উপা অপ্রাকৃত জগৎ থেকে এসছেন তাদের কথাও যদি ছেড়ে দিই সাক্ষাৎ ভগবানের কথাও যদি ধরি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র প্রত্যেকের কথাই যদি ধরি প্রত্যেকেই তারা কিন্তু দেখা যাচ্ছে জ্ঞান গ্রহণের একটা লীলা করেছিলেন যদিও তাদের জ্ঞান আমরা বলেছিলাম স্বতসিদ্ধ জ্ঞান ভগবানকে বাইরে থেকে কোনো জ্ঞান দিয়ে দিতে হয় না স্বতসিদ্ধ তার মধ্যে রয়েছে ইয়নাদস্ত যত অনমেয়াদিতরাষ্ট সবিজ্ঞ সারাট ইত্যাদি শ্লোকের আলোচনা করা হয়েছে বাইশ পঁচিশ দিন আগে তাহলে প্রশ্ন হলো এই যে নাসৌ, সৌ সংস্কার ন নিবাস গরো অপি ইত্যাদি কথাগুলো যে বললেন তাহলে এখানে আমাদের সন্দেহ লাগে, তাহলে বোধহয় দীক্ষা নিতে লাগে না এমনিই বোধ কৃষ্ণকে পাওয়া যায় এই প্রশ্নগুলো কারোর মধ্যে আসেনি সেই জন্য সেই মেধাসম্বন্ন শ্রোতা খুবই সুদূর্ল প্রথম কথা হলো স্বাস্থ্য বলছেন বক্তা পাওয়া যায় না অপ্রাকৃত জগতের সেই অনুভব লব্ধ বক্তা যিনি ভাষণ দেবেন লেকচার দেবেন সেই লেকচার দেওয়ার বিষয়টা নয় লেকচার বা ভাষণ ভাষণে থাকে ভাষা আর লেকচারে থাকে ল্যাঙ্গুয়েজ আর হরিকতাতে থাকে প্রাণ বীর্য থাকে নিজের হিজয়ের প্রাণ থাকে এগুলোর মধ্যে পার্থক্য বোঝবার চেষ্টা জড় ব্যক্তি যারা আছেন তারা করেন না বা করতে পারেন না তার কারণ তাদের জানা নেই সব যখন পুরুষোত্তম ধামেতে একজন কবি গেছিলেন সেখানে ভগবান আচার্য বলেছিলেন যে কবিতা এ চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে সুন্দর রচনা করেছেন বিশাল পাণ্ডিত্য তার বিশাল পাণ্ডিত্য সে বিশাল সমস্ত কিছু আর দয়া করে যদি তুমি শোনো স্বর্গ গোসাই বলেছেন তুমি উদার গোব যার তার লেখা তোমার শুনতে ইচ্ছা হয় না তুমি শোনোই না পাঁচ দিন সাত দিন বলার পর মহাপ্রভুর নিয়ম ছিল যে যদি কাব্যের মধ্যে রচনার মধ্যে কোন দোষ থাকে কোন রসাবাস থাকে প্রভুর অত্যন্ত কষ্ট হয় এগুলো শুনুন বদ্ধজীবের যে কনসেপশান বদ্ধজীবের যে সমস্ত ধ্যান ধারণা বদ্ধজীবের যে সমস্ত সিদ্ধান্ত এগুলো কোনোটাই সিদ্ধান্ত বলা যায় না সিদ্ধান্ত কথাটা সেটাই যেটা হচ্ছে চেঞ্জেবল নয় হুইচ ক্যান নট বি চেঞ্জড যেটাকে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তালো যে মতামতটাকে ভক্তি সংক্রান্ত যে মতামতটাকে আর পরিবর্তন করা যাবে না সেটাকে বলে সিদ্ধান্ত আর জড় যে সমস্ত সংবিধানে সংবিধানে বিভিন্ন রকম রুলস অ্যান্ড রেগুলেশন থাকে সেগুলো দেখতে সাবজেক্ট টু অ্যামেনমেন্ট ইট ক্যান বি অ্যামেন্ডেড অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে সেইজন্য জন্য সেগুলোর সঙ্গে এগুলো সমান নয় আর যদি ভগবান সরাট পুরুষ তার যদি ইচ্ছে হয় তিনি নিয়ম ভেঙে দেবেন তা দিতে পারে সেইটি ব্রজেতে গানেতে বলা হয় যে প্রবল প্রেমের পাল্লায় পরে ভগবান নিজের অনেক নিয়ম ভেঙে দেন প্রবল প্রেম ভালোবাসার পাল্লায় পরে ভগবানকে দেখে গেছে অনেক নিয়ম তিনি ভেঙে দিয়েছেন অথচ নিয়ে নিজে কিন্তু সেই সব নিয়মগুলো বলেছেন বিভিন্ন জায়গায় বেদে উপনিষদে বিভিন্ন অথচ তিনি প্রেমের পাল্লায় পরে ভক্তের প্রেমে পাল্লায় পরে সমস্ত এইসব নিয়মগুলো তিনি ভেঙে দিতে পেরেছেন ভেঙে দেন এগুলো তার আলাদা নিয়ম শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শুনতে বসলেন এই শুনতে বসেননি যখন স্বরূপ গোসাই শুনতে বসলেন তখন যে বর্ণনা হল তাকে স্বরূপ গোসাই তাকে বকলেন এত বিভৎস বকলেন তার বিশাল পাণ্ডিত্য অথচ তাকে যখন শাসন করলেন সে মনে হলো বক যেমন হংস মধ্যে পড়ে লজ্জায় সেরা মাথা নিচু পড়ে গেলেন পরে সর্বকুষের তার উপর করুণা হল তিনি বললেন দেখো যে মহাপ্রভুর ভক্তগণের নিত্যকর সঙ্গ তবে তো জানিয়ে সিদ্ধান্ত তরণ মহাপ্রভুর যারা গন আছেন বা তাদের যারা নিজ আনুগত অনুগত জন আছেন তাদের নিত্য সঙ্গ করলে তালে আর কোনো সংশয় সন্দে উপস্থিত হয় না সমাধান হয়ে যায় যাও ভগবত ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় কর বৈষ্ণবচর এটা সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন অনেকে মতো এটা গুরুত্ব দেবেন না বুঝতে পারবেন না যাও ভাগবত পর বৈষ্ণবের স্থানে ভাগবত হচ্ছে সপ্রকাশ বস্তু এটাকে আমি বই খুলে পড়ে নেব এটা হয় না আমি একথা হয়তো আগে আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে কি না জানি না সেখানে বলেছিলাম যে ফুলের মধ্যে মধু থাকে আপনারা সবাই স্বীকার করেন ফুলেতে মধু থাকে মহারাজ কিন্তু যদি আপনাকে আমি সমস্ত বাগান শুদ্ধ ফুল আপনাকে আমি দিয়ে দিই এবং বলি আমাকে একবিন্দু মিধু মধু বার করে দিন আপনার পক্ষে কি সম্ভব হবে সেই ফুলগুলোকে ঘষাই করে পেশাই করে গ্রাইন্ড করে কোনোভাবে এনি হোক হানি আউট অফ দ্যাট ওর থেকে কি এক বিন্দু মধু তার থেকে বার করে আমাকে দেখাতে পারবেন সম্ভব কি ইজ ইট পসিবল বল না তা তো হয় না কেন হয় না আপনি যদি নিজে বললেন ফুলে তো মধু থাকে মধু থাকে কিন্তু মধু আহরণ করেন সেই মৌমা ছিগণ যারা আছেন মধুমাক্ষিগন তারা সেই ফুলেতে গুনগুন করে রমণ করেন তারা সেখানে সুর ঢুকিয়ে দিয়ে মদমত্ত হয়ে সেখানে সমস্ত সেই মধুপান করেন আর সেই সমস্ত মধুগুলো গিয়ে তারা নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন আর সেই ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন বলে সেইটাকে অবধূত ২৪ গুরু গ্রহণ করেছিলেন তার এক শিক্ষায় বলছেন দেখো মানুষগণ মূর্খ মানুষগণ তোমরা সঞ্চয়তে ব্যস্ত হয়ে রয়েছ আ দেখো বাস্তব সাধুগণ যারা আছেন তাদের এক পয়সাও কিছু সঞ্চয় নেই কিন্তু তাদের সবকিছু হয়ে যায় এটাকে বলে অনন্য স্মরণাগতি ভক্তিজগতের যতগুলো গুণাবলী আছে ভক্তের তার হচ্ছে প্রিভটেড পয়েন্ট ভাইটাল পয়েন্ট হলো সেটা হচ্ছে কৃষ্ণৈক স্মরণ বৈষ্ণবের ছাব্বিশটা গুণ আছে খালি পয়েন্ট আউট করার জন্য কিন্তু অসংখ্য গুণ অসংখ্য গুণ বৈষ্ণবের বলা যায় না ছাব্বিশটা প্রধান বলা হয়েছে তার মধ্যে প্রধান কেন্দ্রবিন্দু হল কি কোনটা বলছেন মহারাজ সেটা হচ্ছে কৃষ্ণৈক স্মরণ যদি মহারাজ কৃষ্ণৈক স্মরণ বলে বস্তুটা না থাকে তাহলে বাদবাকি যত গুণাবলী তার পৃথিবীর যত গুণাবলী আছে তার মধ্যে যদি একত্রিত করে দেওয়া যায় তথাপি তার কোনো পারমার্থিক জগতের কোনো মূল্য থাকে না আমার কথাটার মূল্য কে বুঝলেন আমি জানি না পৃথিবীর যত গুণাবলী আছে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু তার মধ্যে কৃষ্ণৈক স্মরণ গুণটা নেই সেক্ষেত্রে তার যত গুণাবলী থাকুক পারমার্থিক এটা হচ্ছে কোনো মূল্যহীন পারমার্থিক রাজ্যে কোনো মূল্য নেই পারমার্থিক রাজ্যে যব সমস্ত গুণগুলো কৃষ্ণৈক স্মরণ এই গুণটার উপরে পিভটেড মানে মধ্যখানে এই গুণটা বাদ বাকি গুণ চারিদিকে জাগতিক হিসাবে প্রচুর লোকের প্রচুর পড়াশোনা আছে অনেক বিদ্বান তারা কিন্তু দেখা যায় পারমাত্মিক রাজ্যের এক পয়সা তাদের মূল্য নাই গুরুবৈষ্ণব দেখেন যার মধ্যে বিন্দু বিসর্গ পড়াশোনার কোনো কিছু নাই অথচ তাকে কিরকমভাবে কৃপা করে বললেন এদিকে তুই আমি সকালেও বলেছি পর্বত মহারাজের কথা পর্বত মহারাজ কৃপা করে দিলেন আর তার মধ্যে সমস্ত তত্ত্ব প্রকাশিত হল এই কথাটা বুঝিয়ে পারা যায় পর্বতগো সই মহারাজ দিতেন রামবাণী চৈতন্য চরিত্রিত এরকম খোলা থাকতো সামনে লোককে দেখাবার জন্য একটা অক্ষরে পড়তে পারতেন না কিন্তু গুরুমুখে যে বাণী শ্রবণ করেছেন শোবন করে অনর্গল বলতেন শুধু তাই না নট অনলি দা উনি বম্বেতে বিভিন্ন জায়গায় প্রচার করতেন শুধু প্রচার নয় যদি আপনার অবিশ্বাস হয় যেসব জায়গায় সেই পর্বত মহারাজকে যারা দেখেছেন যারা তার ভালোবাসা পেয়েছেন এখন পর্যন্ত বৃদ্ধ বজবাসীরা মধুবন বিভিন্ন জায়গায় পার্বত বাবা এক নামেতে চেনে এক নামেতে তার এত ভালোবাসা তার নামে গিয়ে এখন পর্যন্ত গম ভিক্ষা করে আনা যায় তার নাম খালি নাম ভাঙিয়ে তাহলে তাকে কীরকম তার কীরকম গুণাবলী ছিল বৈষ্ণবের মধ্যে মহারাজ জগতে অনেক লোক থাকেন কিন্তু দেখবেন বৈষ্ণবের মধ্যে যে ভালোবাসাটা থাকে অনেকে প্রশ্ন করেন কেন একটা বৈষ্ণবকে এত লোকে ভালোবাসে দেখলেই ভালো লাগে তার কাছে থাকতে ইচ্ছে করে তার কথা তার কাছেই যেতে ইচ্ছে করে কি জন্য বলে তার মধ্যে কৃষ্ণ তার মধ্যে হৃদয়েতে কৃষ্ণ বিরাজ করছেন তোমার হৃদয়ে নেই বলে হ্যাঁ আছে। কিন্তু তার মধ্যে প্রকট বিহার করছেন তার মধ্যে প্রকটিত সবসময় যেন স্মৃতি তো সবসময় রয়েছেন বাদবাকি অনন্ত জীবরাশি তাদের ভেতরেও পরমাত্মা রূপে রয়েছেন কেরত গো সাই বিষ্ণু আমি আগেও বলেছি কিন্তু সেগুলো প্রকাশিতভাবে না সুপ্তভাবে রয়েছে ঠিক যেভাবে যেভাবে মৌমাছি যেমন মধু থেকে এই ফুল থেকে মধু সংগ্রহ করে তোমাকে দিতে পারে অন্য কাউর পক্ষে মধু সংগ্রহ করা সম্ভব নয় সেরকম তোমার প্রচুর বিদ্যা থাকতে পারে তোমার পকেটে প্রচুর টাকা থাকতে পারে তুমি বাজারে সমস্ত বই এনে নিতে পারো হোয়াট ইট কনসার্ন টু মি এতে আমার কি যা আছে গুরু বৈষ্ণব বলছে তো আমার কি যা আছে বলছে সেক্ষেত্রে সেই ব্যক্তি মধুহরণ করতে পারবে না শ্রীচৈতন্য পদাম্ভুজ মধুপেভ্য নম নম কথিত আশ্রয় যে সাম সা অপি তৎ গন্ধবাগ ভাবে শ্রীচৈতন্য পদাম্ভুজ মধুপেভ্য নম নম শ্রী চৈতন্য চরণ কমলের মধ্যে যে মকরন্দ যে গড়িয়ে গড়িয়ে পড়ছে সেখানে মহারাজ সেই সৌগন্ধ সৌকর মৌমাছিরা চারিদিকে গুনগুন করে ঘুরছেন সেই চারিদিকে গন্ধেতে মত্ত হয়ে ঘুরছেন সে আস্বাদন করবার জন্য সেরকম মহারাজ কোনো একজন ভমরা মৌমাছি তার যদি চরণ কমলের কৃপা তুমি পেয়ে যাও তাহলে তুমি কি কিতকৃতার্থ হয়ে যাবে সমস্ত জগতের যত বিদ্যা আছে সেই বিদ্যার মূলীভূত বিষয় যেটা সেটা হচ্ছে প্রেম। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাতকে অপমান করার জন্য অনেকে বলতেন আপনার গুরুদেব কোথায় থাকেন তার সিপাটটা কোথায় তাকে অপমান করবেন বলে যেহেতু তিনি পরমাংশ গোড়কিশোর বাবা তার কৌপিনটা ছাড়া কিছু নেই তাকে অপমান করবার জন্য এই কথা তুলতেন আপনার গুরুদেবের সিপারটা কোথায় কোথায় তিনি থাকেন হ্যাঁ এইরম কথা বলতেন আর তিনি কী কী জানেন কী কী বিদ্যা ভাগবত করতে পারেন ইত্যাদি বিভিন্ন ছিল বহুপাত দীপ্ত কন্থে বলতেন আগুনের মতো আমার গুরুপাদ পদ্মের নিত্য বাসস্থান হল বার্ষবহানবী নন্দিনী বিশ্ববাহানু নন্দিনী রাধা রানীর চরণ কমলে রাধা কুণ্ডেতে তার নিত্যবাস কিন্তু বর্তমানে তিনি লীলা করছেন কুলিয়ার দ্বীপেতে নবদ্বীপের বসবাসে লীলা করছেন আর যে সমস্ত ব্যক্তিরা অভিমানী ব্যক্তিরা বলছেন আমার অনেক পড়াশোনা জানি তাদের জন্য প্রভুপাত বলছেন আমার গুরুপা পদ্ম বাইরের জগতের বিচারেতে বাইরের দৃষ্টিতে আধ্যাত্মিক লোকের বিচারেতে তার নাকি বাহ্যির জগতের কোনো বিশেষ লেখাপড়া কিছু ছিল না তার কাছে বিদ্যার যে কোনো সার্টিফিকেট তার কাছে ছিল না কিন্তু আপনারা বিশ্বাস করুন সমস্ত জগতের যত বিদ্যা আছে সেই বিদ্যাগুলোকে এক্সট্র্যাক্ট করে যে মূল বিষয়বস্তুটা বেরোবে যে বিষয়বস্তুটা জানলে পরে আর কোনো কিছু জানার বাকি থাকে না সেই মূলীভূত বিষয়ের যে দিব্য জ্ঞান সেই সম্বন্ধে আমার গুরুপাদ পদ্ম পারঙ্গত ছিলেন কথাগুলোর মানে কি মহারাজ এইসব কথাগুলোর অর্থ কী উপনিষদ বলছেন যসমিনে সর্ব সর্বমিদম বিজ্ঞাতম ভবতী যসমিনে সর্বমৃদম প্রাপ্তম ভবতী যেটা প্রাপ্ত হলে তোমার প্রাপ্তি হওয়ার মতো জগতের কোনো কিছু আকাঙ্ক্ষা থাকবে না মহারাজ আমি কানি কামিনী কাঞ্চন চাই আমার যেন প্রতিষ্ঠা পাই তবেই আমি ভাগবত কথা বলবো এখানে যাব ওখানে যাব। এখানে অনেক বিদ্যান ব্যক্তি আসছেন উনি যান বিভিন্ন কলেজের প্রফেসর আস এসেছিলেন তারা যখন ব্রত শেষে কথা বলেছিলেন পরিষ্কার বুঝতে পেরেছিলাম তাদের মধ্যে দিব্য জ্ঞান গ্রহণের কোনোরকম প্রচেষ্টা নাই তারা যখন বলছেন আমি অমুক কলেজে অমুক কলেজে পড়াই আমি তখন আমাকে বলছেন মহারাজ আপনার কাছে এসে এইসব দার্শনিক এগুলো শুনবো আমি বলেন কি আপনি একজন প্রফেসর ইউ আর এ প্রফেসর আই এম এ অর্ডিনারি ম্যান আমি কিছু জানি না আমি মূর্খ লোক হ্যাঁ বলেন কি আপনার কাছে শুনবো কিন্তু আমি জানতে পেরেছিলাম ওরা কিন্তু বাস্তবিক দিব্যজ্ঞান লাভ করার জন্য আসে নাই ওরা ছিল ফিলোসফিক্যাল জাগলারি কিছু ফিলোসফিক্যাল জাগলারি জেনে সেগুলো তাদের ছাত্র সমাজে বলবে কিছু টাকা রোজগার করবে দ্যাট ইজ দেওয়ার গোল এটি তাদের লক্ষ্য ছিল সেই জন্য তাদেরকে আমি বহুমানন করি নাই তাদের সঙ্গে দেখা হোক আর আমি চাইনি সেরকম বই কিছু দিয়ে দাও ব্যাস কিছু কথা এই পর্যন্ত বঞ্চনা করেছিলাম কাজেই প্রশ্ন হলো এই যে অপ্রাকৃত জগতের যে বিষয়বস্তুগুলো সেই বিষয়বস্তুগুলো তোমার সঙ্গে শত নিজেই প্রকাশিত হবেন তার জন্য ব্যস্ত হওয়ার কিছু নেই রাধাতত্বকে রাধাতত্ত্বকে কৃষ্ণ স্বয়ং বলতে পারেন না সেটা আমি কি করে বলব রাধা রানীর চরণের ধুলি যদি আমার উপরে পড়ে সেটাও তো সুদূর্লভ ব্যাপার কেন প্রবদানন্দ সরস্বতীবাদ প্রথমে একটা স্টেজ বলে দিয়েছেন বলছেন দেখো প্রথমে রাধা রাধা করে চিৎকার করো না মেয়ে ছেলের বুদ্ধি আসবে ওই একটা সুন্দর মেয়ে ছেলে এটা নয় ওদান উৎসর প্রতিহী অকস্মুজ সুধাম্বুর কথাগুলো কাউর কানে ঢুকল না নিতায়ের করুণা হবে বোঝে রাধা কৃষ্ণ যখন গুরুপা পদ্ম রূপে নিত্যানন্দ প্রকট হন এই কথা যখন জানানো হয়েছিল তখন কাউর কানেই কথাটা ঢোকেনি সদগুরু রূপে বললাম নিত্যানন্দ ঘুরে বেড়ান বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করে অপ্রাকৃত জগৎ থেকে নেমে এসছে জগৎবাসীকে বাঁচার জন এইগুলো ভাগবতের শ্লোক দিয়ে বলেছিলাম জনস কৃষ্ণাদ বিধর্মশীল সুদুখিত জনার্দণের যারা নিজ জন তাদের কোনো নিজের কোনো কায় নেই জনগণকে বাঁচাবার জন্য তাদের বদ্ধ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য পরজগতে তারা এখানে এসে বিচরণ করেন তাদের দুঃখেতে দুঃখী হয়ে তাদেরকে এই সব কথাগুলো জানাবার চেষ্টা করি কিন্তু অধ্যত্তবান ব্যক্তি কোনোদিন অপ্রাকৃত জগতের জ্ঞান লাভ করতে পারেনি পারবে না বল্লভাচার্যের অধ্যত্ত হয়েছিল কিন্তু তারপরেও কি করে দিব্যজ্ঞান লাভ করলেন বলে বল্লভাচার্যকে শ্রী চৈতন্যপ সংশোধন করেছিলেন বল্লভাচার্যের অহংকারকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন বল্লভাচার্য উঁচু বংশের বিশাল পাণ্ডিত্য কিন্তু তার ওই পাণ্ডিত্যকে মহাপ্রভু এক বিন্দু কোনো মূল্য দেননি কোন জঞ্জাল এটা শেষে ওই চৈতন্য মহাপ্রুচরণের স্মরণ নেওয়ার পরে তখন তাকে শাসন করে বলেছিলেন তখন তাকে সংশোধন করেছিলেন তারপর তিনি আবার গদাধর পন্ডিতের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন পুনঃ নতুনভাবে আবার পেয়েছিলেন মন্ত্র পূর্বে বালগোপালের মন্ত্র পেয়েছিলেন পরে কিশোর গোপ কিশোর কৃষ্ণের মন্ত্র লাভ করেছিলেন মহাপুর আজ্ঞা নিয়ে মারাই এসব কথাগুলো বড় গুপ্ত কথা সেই জন্য দেখা যায় যে সমস্ত বিদ্যার যে মূলীভূত বিষয় সেটা হচ্ছে ভগবত চরণের প্রেম ভালোবাসা সেটা না হলে কিছু হয় অনেক কথা বলবার আমার সময় নেই বলবার অনেক ইচ্ছা থাকে রাধাতত্ত্ব যদি মোটামুটি একটু কিছু জানবার ইচ্ছাও অল্প অ্যাকচুয়ালি বাস্তবিক কৃপা হলে তার দাদা তত জানা যাবে না এই বলছিলাম গুরুবৈষ্ণব যে বলরাম গুরু বৈষ্ণব বিচরণ করেন তারা করুণা করবেন করার পরে প্রথম প্রথম কৃপা হবেন নিতায়ের বলরামের বলরাম দেখাবেন কার মধ্যে সত্য জানবার ইচ্ছা মাইন্ড এটা আমি কী বলতে চাইছি দু রকমভাবে সাধু কৃপা হবে বলরামের কৃপাটা দুরকমভাবে প্রথমে হবে প্রথমে যারা যাদের মধ্যে অনেস্ট এনকোয়ারি এসছে বাস্তবিক যারা চ্যালেঞ্জিং মুড নেয় সত্যি জানতে চাই সত্যটা আমি জানতে চাই তাদের কাছে বলরাম প্রথমে সাধু পাঠাবেন সেটা হয়ে গেলে পরে তারপরে এবার সাধু সঙ্গে তার এবার বাস্তব গুরুচরণে আশ্রয়ের প্রশ্ন আসবে তখন আবার বলরাম গুরুরূপ ধারণ করে তার সম্মুখে আসবেন সেই জন্য ভক্তিমিন ঠাকুর সবাইকে প্রার্থনা করেছেন আপনারা যেন তাড়াতাড়ি গুরু গ্রহণ করবার জন্য বাজারে ছুটবেন না ভক্তিম ঠাকুর বারবার বানিয়েছে আপনারা যেন গুরু গ্রহণ করবার জন্য বাজারে তো ছুটবেন না দৌড়াদৌড়ি পাগলের মতো কেন গুরু আপনাদের কাছে নিজেই প্রকাশিত হবেন যখন আপনাদের বাস্তব সত্য জানবার ইচ্ছা জাগবে গুরু রূপে আপনাদের কাছে প্রকাশিত আপনারা বাজারে গিয়ে মরছেন গলায় দড়ি দিয়ে বিভিন্ন জায়গায় কর্মী গুরু জ্ঞানী গুরু তথাকিত সহজিয়া গুরু যারা গুরু চরণে তুলসী দেয়া যায় এইসব ব্যক্তিগুলোকে তো আমি তো স্বাস্থ্যের কথা দিয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিতে যাই কেন ভক্তিমন্ত ঠাকুর আদেশ দিয়েছেন প্রপঞ্চ মানজন ভক্তিজগতের যদি ঝাড়ু না দেওয়া হয় জঞ্জালগুলো তাহলে ঢুকে আসবে সেই জন্য এগুলো আমরা দীপ্ত কণ্ঠে চিৎকার করব আমি কোনো সমালোচনা করতে বসি নাই কিন্তু দুঃখের বিষয়ে এই স্বাস্থ্যের বিরুদ্ধে কর্ম যারা করছেন তারা নিজেরাও নরকে যাবেন আর শিষ্যগুলোও নরকে যাবে এগুলো কিছু করার নিয়ম সেই জন্য গুরু গ্রহণ করবার জন্য গুরু যদি না পেয়ে থাকেন আচরণ চরিত্র আচরণ ঠিক করুন এবং কাতর ভয়ে বলরামের কাছে প্রার্থনা করুন নিত্যানন্দ চরণে আজ না হলেও কালকে কোন না কোনোভাবে আপনাকে যে সদ্গুরু ভগবান আনিয়ে দেবেন যদি এই জন্মে না হয় পরজন্মে কিন্তু ব্যস্ত হবেন না হলে কি হবে সেই গুরুর পাল্লায় পরে আপনাদের জীবন সংসার হয়ে যাবে চলে যাবে জীবন সর্বনাশ হয়ে যাবে সেই জন্য বলছেন যে তখন প্রথমে নিতায়ের দেখলো এই সত্য জানতে এই জোর যে সাধুসঙ্গ পাঠিয়ে দেবে এই জন্য শাস্ত বলছেন সৎসঙ্গে পুঙ্ি বহুবীর স্বীকৃতি পূর্ব সঞ্চিত মহা নয় বহু সুকৃতি তুমি করেছিলে সেই জন্য এক তত্ত্ববিদ পুরুষের সঙ্গে তোমার হঠাৎ দেখা হয়ে গেল না তো এতদিন দেখনি হঠাৎ দেখা হলো কি করে বল ভগবানের করুণা হয়েছে তোমার ওপর এইবার প্রশ্ন হলো দ্বিতীয়বার গুরু রূপে তিনি প্রকট হবেন তোমার কাছে গুরুরূপে ম্যানিফেস্ট করবেন নিজেকে সেটা হলো তারপরে শিক্ষাগুরূপে তোমার কাছে অনবরত ভগবানই সহায়তা করবেন নিত্যানন্দবুর করুণার পরেতে আমরা দেখেছিলাম রঘুনাথ দাস গোসাই গৌরাঙ্গচরণ পেয়েছিলেন যদিও নিত্যবাস কিন্তু লীলা করেছিলেন লীলা করবাসনে করেছিলেন রঘুনাথ গোসাই রঘুনাথ দাস গোসাই নিত্য বাসৎ মহাপু তথাপি লীলা করেছিলেন কিরকম যে আগে নিতায়ের করুণা হলো প্রথমে সংসার বন্ধন যাচ্ছে না হ্যাঁ নিতায়ের করুণা হলো তারপরে গৌরচরণ পেয়ে গেলেন এবং বলেই দিলেন তোমাকে গৌর তোমাকে স্বরূপের স্থানে তোমাকে দেবে অন্তরঙ্গ সেবা দেবে হয়ে গেল সমাধান তাহলে নিতায়ের করুণা হলো গৌরের করুণা হলো গৌরের করুণা যখন পরিপূর্ণ মাত্রায় হলো আমি বলেছিলাম গৌরাঙ্গ লীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্লানেশন অফ কৃষ্ণলীলা গৌরাঙ্গলীলাটা হচ্ছে অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট প্রকৃষ্ট উচ্ছিষ্ট কৃষ্ণলীলার পরেতে লোকের যে কনফিউশন হলো কৃষ্ণলীলার পরেতে যে ডাউট হলো ছন্দ হলো কি সব কি হচ্ছে এগুলো কি ব্যাপার আমি তো জানি দেবী হচ্ছে ভগবান মহারাজ তুমি নাকি চণ্ডী পড়েছ চণ্ডীতে তো পরিষ্কার বলা হচ্ছে চণ্ডীতে তো পরিষ্কার বলা হচ্ছে শোননি সেখানে তো রয়েছে যা দেবী সর্বভূতের সুশক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যই নমস্তস্যই নমস্তস্যই নম নম নেই যা দেবী সর্বভূতের সুশক্তির উপস্থিতা তো এটা মাথায় ঢুকলো না তোমার গায়ের যে শক্তিটা এটা কি তোমার গায়ের বাইরে রয়েছে নাকি তুমি এটা মাথায় ঢুকলো না এত পড়াশোনা করে বেদান্ত সূত্রে বলছেন শক্তি শক্তি মতর অভেদ শক্তি মানের সঙ্গে শক্তিকে কেটে আলাদা করা যায় না শক্তি একটা আলাদা রূপ ধারণ করে তোমার সামনে খেলা করে হতে পারে অপ্রাকৃতিক আর তোমার শক্তি তো তোমার শরীর থেকে বেরোবেই না বেরোবে তাহলে তুমি এটা চিন্তা করলেন না যে বেদান্ত সূত্রে বলা যে শক্তি শক্তির মত অভেদ শক্তিমানের সঙ্গে শক্তি অভেদ শক্তিমানের থেকে শক্তিকে আলাদা করে শক্তির কোন শক্তি হাওয়াতে উঠছে এটা হয় শক্তি হাওয়াতে উঠছে তোমার শক্তিটা এটা কি করে হয় শক্তির কোনো বেশ চাই শক্তি শক্তি মানকে আশ্রয় করে বিরাজমান করে থাকে এই কথাটা যদি ঢুকে যায় তাহলে এই কথাটা পরিষ্কার জড় যে শক্তিটা প্রকাশিত হয়েছে এটা যে দেবী এটা হচ্ছে এটা হচ্ছে দুর্গা এটা ভগবানের বহিরঙ্গা শক্তি যারা গৌড়ীয় মঠের কথা অনর্গল শ্রবণ করেছেন আমি জানি না তাও আবার উপযুক্ত জায়গা কেউ যদি বল আমি তো অনেক শোবন করেছি কোনোদিন তো মাথায় এসে ঢোকে আমি দায়ী নয় তুমি কোথায় শোবন করেছো তুমি জানো কিন্তু বহুপাত তোমাকে আদেশ করেছিল উপযুক্ত জায়গায় কানটা পাতবেন কথাটার মানে কানে ঢোকেনি উপযুক্ত জায়গায় কানটা পাতবেন যেখানে সেখানে কানটা না তা সেই কথাটা কানে ঢোকেনি এই কথাটা মানে কি উপযুক্ত সোর্সটা কোথায় হোয়াট ইজ দ্য অরিজিনাল সোর্স that you should ট্রেস আউট অরিজিনাল সোর্সটা কোথায় কোথা থেকে বাস্তবে শক্তিটা আসছে বৈকুণ্ঠ জগতের কথা কেহই বলিতে পারে না বহুপাত বলেছেন যে বৈকুণ্ঠ জগতের কথা কেহই বলিতে পারে না বলেছেন সেখানে বলি যে ছাড়া বহুপাতের ভাষা হরিজনেরা ছাড়া বৈকুণ্ঠ কেহই বলিতে পারে না তাহলে তো আমরা বলছি সবাই বলতে পারে বলু বলুক ব্রহ্মা বলছেন জানন্তু এবার কিং কিংবোক্তি আমি বেশি কি বলবো যে বলে বলেছে ভগবানকে জেনে গেছি জান। তালে জানু তাহলে যা দেবী সর্বভূতের সুশক্তিরূপেতা নমস্তী নমস্তশ নমস্ত নম নম আবার তখন কোন সময় বিষ্ণু বিষ্ণুর থেকে যে তিনি এসছেন এটাও চণ্ডীতে বলা রয়েছে তারপরেও ঢুকছে না এ কিরাম ব্যাপার ওই জন্য বলে দিব্যজ্ঞান তোমার লাভ হয় হয়নি দিব্যজ্ঞান লাভ হলে এই কোয়েশ্চেনগুলো কখনোই আসবেন তথাপি জানবার আগ্রহ থাকে তার সংস্কার যদি কি খুব ভালো হয় আমি তো খুব সন্তুষ্ট হয়েছি এ প্রশ্ন তো কারোর কাছ থেকে আসেনি তার মঙ্গল হোক এই আমি ভগবানের কাছে বলি এবং একটা কথা বলি যদি মোটামুটি জানতে হয় মোটামুটি না পরিপূর্ণ জানা যাবে যদি চৈতন্য চরিতাম্বিতের পূর্ণ কৃপা হয় গৌরীয় মঠে যদি চৈতন্য চরিতাম্য কেউ যদি গুরু বৈষ্ণবের বুঝতে পারেন তাহলে দেখবেন সেখানে রাধা তত্ত্ব কৃষ্ণতত্ত্বকে চৈতন্য মহাপ্রভু নিজেই কৃষ্ণবস্তু নিজেই রাধার ভাব অঙ্গীকার করে এসছেন সনাতন গোসাইয়ের কাছে শিক্ষা প্রসঙ্গে যে কথা বলেছেন তা মোটামুটি আপনি পেতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত বাস্তব গুরু বৈষ্ণবের পূর্ণ পদধূলিতে আপনি অভিযুক্ত হচ্ছেন নৈশাং মতি ক্রমাঙ্গ্রী নৈরিণ মোহীপে নিষ্কিঞ্চন যাব নিষ্কিঞ্চন ব্যক্তিদের চরণ রেণুতে অভিযুক্ত না পর্যন্ত তুমি অপ্রাকৃত জগতের কিছু জানতে পারবে না আবার সেই রকম নিষ্কিঞ্চন যদি না হয় তাহলে রাধারানীর কথা তো জানতেই পারবে বলে নিষ্কিঞ্চন তো হলো মহারাজ অমুক নিষ্কিঞ্চনের কাছে আমি কৃপা পেয়েছি বা দেখা গেল তিনি রাধারানীর তত্ত্বতে তিনি অন্য রসের উপাসক বোঝা গেল আমি কি বললাম তিনি নিষ্কিঞ্চন তিনি নিষ্কিঞ্চন তিনি সাধু সত্যি সাধু কিন্তু তিনি তিনি যে উপাসনা করলে পরে রাধারানীর তত্ত্ব জানে সেটা তিনি জানেন না তিনি হয়তো বাত্সল্য বা শান্ত দাস বিভিন্ন অন্য রসে তাহলে তুমি সেই নিষ্কিঞ্জন হলেও জানতে পারবে যারা প্রচুর পরিমাণে লাভ করেছেন তারা এসব জানেন যে পরমহংসের মধ্যেও ভাগ আছে অনেক মধ্যে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর তৃতীয় স্তরের মধ্যে আবার ভাগ আছে এমন কি বলবে কে জীব আছে সবগুলো বোধমা খেয়ে দেয় কাই দে মাথা ঘামা বসে বসে মানে মহাজ পেটের চিন্তাতে অস্থির আপনাদের সময় আছে বোঝে বোধে করুন মহারাজ মধু যারা পান করবার লোভী তারা করেন আর তাদের কাছে প্রকাশিত হন তাদের কাছে প্রকাশিত হয় তথ্য সেই জন্য সেখানে বলা হয়েছে যে শক্তি শক্তিমান যেহেতু অভেদ সেহেতু এটা জানা উচিত তে শক্তি যে শক্তিমান পুরুষকে আশ্রয় করে রয়েছে উপনিষদ বেদান্ত যাকে বলছে তার থেকে পরততত্ব আবার আছে বলে একটা ডাউট বা এটা একটা ধান ধারণা কোথা থেকে সৌন্দর্য মুখ আন্দনবাদ কৃষ্ণাতম কিমপি তত্তম না জানে জানে। কৃষ্ণাহত বদন্তি তত্তবি শ্লোক বলেছে তাহলে সমস্ত দিক দিয়ে কোন শাস্ত্র তুমি বলবে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণরে শোননি তুমি কোনোদিন তুমি গৌরীগণের সঙ্গ করনি তুমি বই পড়ে জানার চেষ্টা করেছো সেই জন্য সত্য তোমার কাছে প্রকাশিত হয়নি তবে হবে না এ কথা আমি বলছি না যার হৃদয়ে এত আরতি তাকে ভগবান আরো কৃপা করুন এই আমার ইচ্ছা তিনি জানতে পারবেন আর যারা শ্রোতা বসেছেন তাদেরকে বৃন্দাবনেতে মজা করে রসিক করে বলতে এরা শ্রোতা না স্রোতা কোনটা হিন্দিতে বোঝে বাসে বলে সোয়ের এত মহারাজ সোয়ের এত মানে সুয়ে থাকে এসে একটা জায়গা ঠেলান দেয় আহ বাড়িতে বিশ্রাম করতে পারে না বিশ্রাম করছে এবার মহারাজ এবার বক বক করে যাচ্ছে মানে তার চেতনাটা শুয়ে থাকে শোভন করে না শোবন করলে তাদের কোয়েশ্চেন আসতো কালকে তো কোয়েশ্চন করল না মহারাজ এটা কি করে হল বিভিন্ন সভাতে এইসব উত্তর দেওয়া হয় কে শোনে মহারাজ সে শোভনের লক্ষ্যই সব খিচুড়ি খাওয়ালো। বলছেন সেখানে এই যে কৃষ্ণ যখন বলে দিল যে তোমরা ঘরে যাও না না আমরা ঘরে যাব কি করে পাদুপদার্থ চলতো তবপাদ বলেছেন সব শ্লোক সেখানে বলছেন যে তোমরা যাও তোমাদের স্বামীরা কিছু বলবেন এখন যখন গেলেন সত্যি দেখে কিছু বলছেন এটা কি করে হলো বলে এটা হল এইভাবে যে চৈত্য গুরুরূপে চৈত্য রূপে কৃষ্ণ ওদের ভেতরে রয়েছেন বোঝা গেল একটু আগে যে যাগযজ্ঞ ছিল। একটু আগেই ভিক্ষা নিতে এসেছিল কিছু জবাব দিল না আবার হঠাৎ এত তা হাতের পরিবর্তন হলো কি করে এর দুটো অ্যান্সার শুনে রাখো একটা হচ্ছে চৈত্য রূপে ওদের ভেতরে ভগবান রয়েছেন কৃষ্ণ যখন বলে যাও আমি বলছি কিছু বলবে না তখন চৈত্য গুরুরূপে তিনি ভেতরে আমল পরিবর্তন করে দিলেন অর্থাৎ তত্ত্বটা নিজে জানিয়ে দিলেন এখন প্রশ্ন ওদের কৃষ্ণকে খেয়ে দেয় কাই নেই হঠাৎ ওদের তত্ত্ব জানাতে গেলেন কি জন্য এর দ্বিতীয় উত্তর হলো যেহেতু তারা হচ্ছে তাদের পত্নী পতি এবং পত্নী বিবাহ করলে পরে তাদের বাস্তবিক বিবাহ হলো একাত্মা হয়ে যায় হ্যাঁ একাত্মা হয়ে যায় তাহলে পতির পুণ্যে সতীর পুণ্য আর সতী যদি ভালো কাজ করে তাহলে পতিরও কিছু তাহলে এই দুটো উত্তর পাওয়া গেল তালে যেহেতু কৃষ্ণের কৃপা হলো ওই যাজ্ঞিক পত্নীগণের ওপর তাদের কৃপাতে কি হলো ওদের কিছু তথ্য জাহেদের দিয়ে দিলাম জানিয়ে দিলাম আমি কে কিছুটা জানিয়ে দিলেন এই হলো কথা আর দ্বিতীয় কোয়েশ্চেন হল তারা তো দীক্ষা হয়নি বলে যাজ্ঞিক পত্নীরা বলেছেন একটু আগে শুনেছি তাহলে কি করে মহারাজ এটা হলো এটা কেন হলো এটা কেন হলো প্রশ্ন হলো এই দীক্ষা কাকে বলেছি দিব্য যদি যা মালিনীমা বলতে এই মালিনী নয় শ্রীবাসের স্ত্রী নয় মালিনীমায় যে ফুলতল তার যে সে যে শুদ্ধ ভক্ত তার মুখে যে ভগবানের লীলা কথা গুণ যে করেছে সেটার দ্বারা যদি ওই যাঞ্জিক পত্নীদের পূর্ব সংস্কার অনুযায়ী বর্তমানে এরম একটা স্টেজ এসছে ফল এসছে যে তারা ওই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে গেল পূর্বে তাদের যে জন্ম ছিল তাদের সেই সময় কিছুটা অ্যাডভান্স হয়ে রয়েছে এগিয়ে রয়েছে তারা আর এই জন্মে তো তুমি দেখছো দীক্ষা হয় নাই কিন্তু মালিনীর মুখে ভগবানের অপ্রাকৃত রূপগুণ শোনার সঙ্গে সঙ্গে যেটা তুমি কানে ফুঁ নিয়ে দীক্ষা এখনো হলো না তাদের সেটা হয়ে গেল হয়ে গেলো বলেই তো তারা কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হলো কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ না হলে কৃষ্ণের জন্য প্রাণ দিতে গেল কেন হ্যাঁ কেন কেন সেখানে প্রাণ দিতে গেল এইটা প্রশ্ন জন্য প্রাণ দেবো আমরা আর না আমরা এখানে বলে কি যাবে না তাহলে যে যাবে না বলছে কৃষ্ণের জন্য প্রাণটা দিল কি করে যদি কৃষ্ণর সঙ্গে সম্বন্ধ কে না হলো হ্যাঁ আর তুমি তো প্রাণ দিতে না পারছ পাচ্ছ না বোজবাসীরা গায় সুন্দর তীর্থ করশ্চিমায় বছর রয়েছে না সাত আট বছর আগে আরও আগে 10 বছর হবে গোকুলেতে উৎসব তখন মহারাজের স্বাস্থ্য ভালো মহারের সামনে বোঝবাসীদের নিমন্ত্রণ করার জন্য গান গায় হারমোনিয়াম নিয়ে একবার জোরে জোরে গাইছে ওরা গায় ওদের সঙ্গে আমরা তুলনা করুন ওরা গায় ওদের ব্যাপার হ্যাঁ সুন্দর সুন্দর গান গাইছে আর সেখানে বলছেন হরি সে দেখা যায় হরি সে কি চাকরি করে না করে যার সঙ্গে কি বাড়ো ওকেই আমি বিয়ে করবো তার যদি যদি প্রাণ দিয়ে দাও সেখানে তো প্রাণ দিয়ে তার রোজগার নেই ভালো কিছু না বলে না ওকে বিয়ে করো না বোঝো এবার তাহলে কৃষ্ণ ভগবান যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যার কাছে কোনো অভাব নেই সৌন্দর্য রূপ গুণ সব কিছু একমাত্র অদ্বিতীয় নায়ক যে তোমাকে সব দিতে পারে। তার জন্য তুমি তো দিতে পারো বোঝবাস হরি সে লগন লাগাকে ব্যাটে হরিসে লগন লাগাকে ব্যাটে যোগা দেখা যায়গা আরে ঝাঁপ তো দিয়ে দিয়েছি কৃষ্ণ নামক সমুদ্রে মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামিত কৃষ্ণ নামক যে অনন্ত আনন্দ সমুদ্রে তাতে আমি ঝাঁপ দিয়ে দিয়েছি এখন আমি পিছু চিন্তা করবো না আমার কি হবে এই হচ্ছে প্রেমের অবস্থা এরকম অবস্থাটা যখন না হয় তখন সুবিধে হয় না এই জন্য এখানে বলছেন এই যে বললাম কথাটা যে তাদের কাছ থেকে মালিনী মালিনীর কাছ থেকে তারা এই অপ্রাকৃত ভগবানের রূপগুণ লীলা শোনার সঙ্গে সঙ্গে পূর্বের যে সংস্কার ছিল এখন দীক্ষাক্রিয়াটা অটোমেটিক সামান্য ব্যাপার তাদের সম্বন্ধ যেন আগে থেকেই হয়ে রয়েছে মালিনীর কাছ থেকে শোনা অভিধেও চলছে ভেতরে ভেতরে অভিধেও কাকে বলে কৃষ্ণের চিন্তা করছে কৃষ্ণের রূপগুণ লীলা চিন্তা করছে এই যে এখানে বলেছে এখানে আমি বলেছিলাম কালকে ব্যাখ্যা করেছিলাম কেউ মনে করে না যে দীর্ঘদিনের তাদের কাছ থেকে শুনে শুনে দীর্ঘ তাদের কাছে শুনে এখানে মনের মধ্যে এই সব চিন্তা করছে দীর্ঘদিন ধরে সব শুনেছিলেন কৃষ্ণের এই সমস্ত কথা শুনে এরাম শ্লোক আছে একটা বলছিলাম কালকে হ্যাঁ যে শ্রুত্যাচ্যুতম হম বলছেন শ্রুত্যাচ্যুতম আতম নিত্যম তৎ দর্শনোৎসুখা হ্যাঁ তৎ কথাক্ষিপ্ত মানসো হ্যাঁ ববুজুর ইয়াত সম্ভ্র মাহা এখানে বলেছেন দীর্ঘদিন ধরে কৃষ্ণের এই সমস্ত মালিনীর কাছে এইসব কথা শোনার পর তাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে অনুরক্ত হয়ে রয়েছে সবতাই যেন একটা বিশাল আকর্ষণ কবে দেখা পাবো উদ্বিগ্ন ভেতরের মধ্যে একটা এইটাই হচ্ছে ভগবৎ ভজনের পরাকাষ্ঠা উদ্বেগ ভগবানকে কখন পাবো যে এই যে ধ্রুব মহারাজের সম্বন্ধে অনেকে প্রশ্ন করেন মহারাজ ধ্রুব মহারাজ কেন ধ্রুব মহারাজ আপনারা বলেন শাস্তে বিচারে বলেন যে যতক্ষণ পর্যন্ত না ভেতরের কোনো কামনা বাসনা সম্পূর্ণ বিধৌত হয় বিশেষরূপে যতক্ষণ ধৌত না হয় ততক্ষণ নাকি কৃষ্ণকে পাওয়া যায় না কিন্তু ধ্রুব মহারাজের ভেতরে তো স্নানাবিলাস হ্যাঁ তপস স্থিতম ইত্যাদি শ্লোক আমি বলেছিলাম স্নানাবিলাস করে তপস্যাস্থিত হয়েছিলেন পজিশন চেয়েছিলেন রাজার সিংহাসনে রাজার কোলে বসবেন তা তার তো আকাঙ্ক্ষা ছিল থেকে কেন কৃষ্ণকে পেলেন এর ব্যাখ্যায় কি বলবে কি উত্তর দেবে বলে প্রথম কথা হলো ভগবত দর্শনের মূল বিষয়টা হচ্ছে উৎকণ্ঠা হ্যাঁ উৎকণ্ঠা ধৈর্য এগুলো বিশাল ব্যাপার এগুলো যতক্ষণ না হয় ততক্ষণ বন্ধ হয় না উৎকণ্ঠা যখন প্রবল হয়ে যায় বাঁধ ভেঙে যায় উৎকণ্ঠার এই কৃষ্ণ এলো এই আসলো না এখনো এইরকম ধুব মহারাজের মধ্যে যে উৎকণ্ঠা ছিল উৎকণ্ঠা ভগবানকে টেনে নিয়েছে। এসছেন ভগবান বলেছিলেন আমার ভক্তকে আমি দেখতে যাব আরে উল্টো জগতের লোককে ভগবান বলেন আমি তাকে দর্শন দিতে যাব। আর এখানে উল্টো বলছে এখানে বলছেন আমি আমার ভক্তকে দেখতে যাব। আমার ছোট ভক্তটা কেমন পাঁচ বছরের ছেলে চিন্তা কর এবার টিকাকাররা বলছেন প্রথমে স্নানাবিলাসীন তপস্যস্থিতাম কথাটা ঠিক কিন্তু তপস্যা শুরু করেছিলেন কার উপদেশে গুরু কে ছিল নারজ্জি পরমংস শ্রেষ্ঠ ওই গুরুদেবের মন্ত্রেতে আর গুরুদেবের কৃপাতে প্রথমে তিনি কামনা নিয়ে শুরু করেছিলেন ভজনটা কিন্তু ভজন করতে করতে কামনা চলে গেছিল কামনা নেই আর ছিল না বলেই ভগবান যখন সন্মুখে এসছেন তখন ভগবান শুরু করেছিল আমি জানি না আমি কাঁচ খুঁজতে খুঁজতে দিব্যরত্ন পেয়ে গেছি স্বামী স্বামী বরং না যা হে স্বামী আমি আর বর চাই না তোমাকে পেয়ে গেছি তোমার কৃপা না না তা বলে হবে না তুমি যে আকাঙ্ক্ষা নিয়ে প্রথমে শুরু করেছ সেটা তোমাকে দেবো নিতেই হবে প্রহ্লাদ মহারাজকে এরম করেছিলেন কামানাম হৃদ সংগ্রহ ভবাতস্তু বেনে আমার হৃদয় যেন কামনা বাসনার অঙ্কুর না হয় এরম প্রার্থনা করলেন প্রহ্লাদ মহারাজ তথাপি তাকে রাজত্ব করতে হলো পরে তোমাকে করতে হবে তাহলে বোঝা গেল কি কথাটা প্রথম কথা হলো উৎকণ্ঠা তীব্র আর দ্বিতীয় কথা হলো তার মধ্যে কামনা বাসনা যে ছিল প্রথমে ওটা ধুয়ে গেছে ওটা ছিল না তাহলে এখানে গোপিকাগণের বিষয়বস্তুগুলো মোটামুটি একটুখানি জানানো হলো এ আমাদের অগ্রসর হতে হবে কয়েকটা দিন মাত্র বাকি কিছুতেই কিছু হবে না বলছেন গিরাজ মহারাজকে যখন ধারণ করেছিলেন পরের অধ্যায় আমি আমি কার্তিক মাসে এগুলো মোটামুটি বিস্তৃত হয়েছিল দুপুরবেলার দিকে আলোচনা করেছিলাম গোবর্ধন পুজোর দিন কাজে এই বিস্তৃত আলোচনা হবে না এখন সম্ভব নয় গিরিরাজ মহারাজ কি যখন ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন এরকম ব্রুজবাসীগণকে ইন্দ্রের কোপ থেকে বাঁচাবার জন্য সেই সময় তার বয়স সাত বছর বস্ত্রহরণের কথা যারা কুৎসিতভাবে আলোচনা করেন তাদের জানানো হয়েছে ভাষায় কদিন ধরে এসব তত্ত্ব আলোচনা করেছি ভগবানের ইচ্ছায় গুরুদেবের ইচ্ছা তার বয়স ছিল ছ বছর আর গোপিকাগণের সাড়ে চার পাঁচ এরকম সাড়ে পাঁচ এই রকম অবস্থা এখন এইখানে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন গিরিরাজ পুজোকে বন্ধ করে এই গিরিরাজ বলছি ইন্দ্র পুজোকে বন্ধ করে গিরিরাজ পুজোর যে ব্যবস্থা করেছিলেন তাতে ইন্দ্র অসন্তুষ্ট হয়েছিলেন হয়ে অনেক রকম বিপদ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন কিন্তু অকিঞ্চিত কর কিচ্ছু হয়নি কিছু করতে পারেননি ভগবান সমস্ত পুজোবাসীদের রক্ষা করেছিলেন আর তারপরেতে ব্রোজবাসীদের কাছে নন্দ মহারাজের বিশুদ্ধ এইসব প্রসঙ্গে কথোপকথন হয়েছিল সাত দিন কী করে ধরলো রে নন্দ তোর ছেলেটা বাচ্চা ছেলে সাত দিন ধরে থাকলো। এই প্রশ্ন তারপরে যে গোপবালকরা আছে তারা বলছে কৃষ্ণ কি একা ধরতে পারতো নাকি আমরা লাঠি দিয়ে খোঁচা দিয়ে ধরেছিলাম তবে তো ধরলো এরা বলছে এই বিশুদ্ধ ভালোবাসা কৃষ্ণের মতো ভগবতা দেখে না এগুলো ভালোবাসা এবার ইন্দ্রজি মহারাজ অনেক স্তব করেছিলেন কৃষ্ণকে সেই স্তব স্তবের বিশুদ্ধ বিভিন্ন রকম দিক থেকে আলোচনা আছে আমার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে যে এই যে ইন্দ্র মহারাজের ওপর ভগবান যে কৃপা করলেন আর ব্রহ্মার ওপর কৃপা করলেন দুজনের মধ্যে দেখা গেল ব্রহ্মাকে অনেক কষ্ট করতে হয়েছে ব্রহ্মা অনেক স্তব করেছেন অনুনয় বিনয় করে তবে ভগবান কৃপা করলেন ইন্দ্রকে তাড়াতাড়ি কৃপা করলেন কেন ভগবানের মধ্যে কি পার্সিয়ালিটি আছে নাকি কী কারণ কি কারণ থাকতে পারে বলে কারণ একটাই সেটা হচ্ছে ব্রহ্মার যে কৃষ্ণকে পরীক্ষা করবার যে একটা ধৃষ্টতা ছিল সেই ধৃষ্টতার ফলেতে ভগবান শ্রীকৃষ্ণের নিজজনগুলোকে ব্রহ্মা তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে ভগবান তার প্রিয়জনের বিচ্ছেদে দুঃখী হয়েছিলেন অসন্তুষ্ট সেইজন্য জন্য ব্রহ্মাকে বেশি স্তব করতে হয়েছিল অনেক প্রার্থনা করে ক্ষমা করো অনেক কিন্তু ইন্দ্রকে তা না ইন্দ্র ইন্দ্র অভিমান করেছিল কিন্তু ইন্দ্রের এই যে ইন্দ্রের এই যে বর্ষা দিয়েছিল বিভিন্ন ব্রজকে ধ্বংস করব ইত্যাদি বুদ্ধি তারও অভিমানিতেই হয়েছিল কিন্তু ইন্দ্রের এই ইন্দ্রের এই যে অভিমানের যে তৎপরতা তার ফলে ভগবান শ্রীকৃষ্ণের যে নিজজন ব্রজবাসীগণের অভিলাষ পূর্ণ হয়েছিল ব্রজবাসীদের হৃদয়তে ছিল এই কৃষ্ণকে আমরা নিরবচ্ছিন্নভাবে দেখতে পারি না কখনো কখনো গৌচারণে চলে যাচ্ছেন এখানে ওখানে আমরা কোথায় কোথায় চলে যান আমরা দেখতে পাই না এমন দিন কি ভগবান দেবে যে নন মানে চোখের পলক পরবে না অনর্গল কৃষ্ণকে দেখব এমন সময় কি পাবো আমরা সেইটা পূর্ণ করেছিলাম কৃষ্ণ এটা পূর্ণ করে দিলেন তো গিরিরাজ ধরলেন ঠিক কথা বৃষ্টিতে কী করতে পারে বৃষ্টি থেকে ভগবান কী কী করবে ভগবান একাদে ধরে যে এই করে আঙুলের নখে ধরে রেখেছেন আর রাধারানী সমস্ত ব্রজগোপিকারা সব রয়েছে রয়েছেন মায়েরাও সব রয়েছেন সমস্ত ব্রজবাসী সব তলায় আছেন গৌবাচন নিয়ে এবং কৃষ্ণকে সবাই নিরবচ্ছিন্ন হয়ে দেখে। কোন কনস্ট্যান্ট দেখে যাচ্ছেন এই আশাটা মিটিয়েছিলেন তাহলে ইন্দ্রের এই যে ধৃষ্টতা তার কৃষ্ণের এর লীলার তা পুষ্টি হয়েছিল ভালো মানে কৃষ্ণ সন্তুষ্ট হয়েছিল করেছে পদ্মাইশী এরপরে শাস্তিও দিয়েছেন দিয়ে আবার সংশোধন করেছেন এখন যে অধ্যায় আছে পঞ্চাধায় এটাতে আপনাদের স্পর্শ অধিকার নাই কিন্তু এ সংক্রান্ত কিছু কথা আমার বলে রাখা ভালো যাতে কোনোদিনই আপনাদের হৃদয়ে যতদিন বেঁচে থাকবেন এবং পরপর জন্মে কেন হলিকথা কখনো নষ্ট হয় না এই জন্মে শোভন করলে যদি সিদ্ধ না হতে পারেন পরের জন্ম আপনার মধ্যে বীজরূপে দেখা দেবে সেই জন্য এটা জেনে রাখুন এইটা জানাবার জন্য আমি এই কথাগুলো জানাচ্ছি যে গোপিকাগণের ওপর ভগবানের যে করুণা সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ করুণা আর এর মধ্যে সন্দেহের কোনো কারণ নাই যেগুলো সন্দেহ আসবে সেগুলো খালি নিরসন করে আমি পঞ্চাধ্যায়েকে দণ্ডবোধ করে চলে যাব কেন এখানে সে অধিকারী ব্যক্তি নাই আর গোপিকাগণ যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসছিলেন সংসারে সমস্ত শৃঙ্খলা সমাজ শৃঙ্খলা ধর্মের বাহ্য ধর্মের যে সমস্ত শৃঙ্খলা আছে সমাজ ধর্ম লোক ধর্ম বেদ বেদধর্ম কুলাচার সমস্তগুলোকে ধ্বংস করে দিয়ে তবে কৃষ্ণ নামক বিষয়ের কাছে যাওয়া যায় শ্যাম রাখি না কুল রাখি কথায় আছে সমস্তগুলোকে বৈজবাদ বোঝ গোপিকাগণ ধ্বংস করে দিয়ে তবে এসছিলেন সেই জন্য সেখানে যখন কৃষ্ণ ভগবান বলছেন যে চলে যেতে বলছেন যাও এটা রজনী বিভিন্ন রাত্রিকাল বিভিন্ন জন্তু জানোয়ার বেরিয়েছে তোমাদের তো ঠিক হয়নি আসা তখন তাদেরকে অনেক কিছু ভৎসনা করলেন গোপিকাগণ আর সেইটাই চৈতন্য চৈতন্য বলা আছে প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতেও হরে মহ ব্রাহ্মণ ওং নম ভগবতে বাসু দেবা বলে পুজো করছেন আর গোপিকারা গালাগাল দিচ্ছে তোমার একটা লজ্জা নেই তোমার বুদ্ধি নেই কিছু কৃষ্ণ বলছেন এটা সবচেয়ে ভালো লাগে কৃষ্ণ বলছেন এটাই আমার ভালো লাগে এই যে গালাগাল দিচ্ছে আমাকে তোমার বুদ্ধি সত্যি নেই হ্যাঁ আমাদেরকে জ্ঞানযোগ শিখিয়ে আমার চৌদ্দকে পাঠিয়ে স্নানাস্থান না করো বিচার এরকম আর বকছেন দাদা রানা কৃষ্ণ বলছেন এটি আমার ভালো লাগে পাণ্ডারা যখন জগন্নাথকে গালাগাল দেয় তোর এবারে তখন জগন্নাথের খুব আনন্দ লাগে জগন্নাথ গালাগাল খায় খেয়ে তবে রতে উঠবে এমনি উঠবে না দু চারটে গালাগালি সম্বন্ধে তোমার চরণের প্রাণ তোমার চরণের যে সান্নিধ্য এ থেকে আমাদের বিন্দুমাত্র আমাদের পা চলছে না আমাদের পা পাথরের মতো হয়ে গেছে আর যদি জোর করে ধাক্কা দিয়ে পাঠাও গিয়ে কি করবো আমাদের তো সংসার সংসার নেই সব তো ধুয়ে এসছে হ্যাঁ জামো কথাম ব্রজমাথক করাব আম কিংবা আর ব্রজে গিয়ে যদি বলে যাও যাও গিয়ে কি করব আমাদের কিছু করার নেই হ্যাঁ ইত্যাদি অনেক সুন্দর কথা আছে যদি অধিকার হয় কোনো সেই সমস্ত গুরু বৈষ্ণবরা পা করে বলবেন এখন প্রশ্ন হলো পরীক্ষিত মহারাজের এই সমস্ত লীলা শুনে এর মধ্যে ব্রজ আছে তার দু একটা শ্লোকে আমি আগেও ব্যাখ্যা করেছিলাম কিন্তু এই দু একটা বলতে পারি গোপীকাগঞ্জ যখন ভগবান শ্রীকৃষ্ণের বিরহ যন্ত্রণাতে ভগবান শ্রীকৃষ্ণকে অন্তর্ধান করলেন পাগলের মতো দৌড়াচ্ছেন পাগল হয়ে গেছেন সারা রাত ফুটছেন কৃষ্ণ পুধে হা কৃষ্ণ হা কৃষ্ণ করে এই এইসব যন্ত্রণাগুলো যখন অনুভব হবে তখন এই সব কথা শুনবার অধিকার হয় সেখানে বলছেন ভাগবতে বলছেন জগন কৃষ্ণ হারিয়ে গেছেন কৃষ্ণে পাগলের মধ্যে ছুটছেন কোথায় কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে দৌড়াচ্ছেন এই রকম ভাবে তারা পাগল হয়ে গেছেন আর সেখানে এই গীতটা গিয়েছিলেন এটা সাধারণ জীবের শোনবার অধিকার নিয়ে সনাতন গোসাই কীভাবে কেঁদে কেঁদে এর যে অর্থ লিখতে গেছেন তিনি কেঁদেছেন বোঝবাসীদের বোঝ গোপিগাদ বলেছেন আমাকে আমার ধৃষ্টতা ক্ষমা করবেন হে বোজগোপিগণ আপনাদের ভাষা কৃষ্ণ বোঝেন কৃষ্ণের ভাষা আপনারা বোঝেন আমাদের অধিকার নাই। তথাপি জগৎবাসী কিঞ্চিত আস্বাদন করুন এই জন্য আপনাদের চরণের কৃপা নিয়ে ধৃষ্টতা করছি বলে দশম দশম টিপ্পণী তিনি করেছিলেন তারপরেও সাধারণ লোকের এগুলো বোধগম্য হয় না যতিতে জন্মনা ব্রজ সতরা শশি দ্বৈতদীশ দীক্ষুতো সিছিবতি শরুদাস দো সি মুসা দিষা সুথ নাথ তে আসু কদাসিকা যে এই অদর্শন দিয়ে আমাদের যে এই অবস্থা করছো তুমি তো জানো আমরা তোমার বেতনভোগী কর্মচারী নয় সুরথ নাথ তে অশুল্ক আমরা তো তোমার বিনা তোমার গুণ তোমার রূপ তোমার উদার্য তোমার ভালোবাসা তাতে সমস্ত জগৎ তোমার চরণে আত্মনিবেদন করতে চাই ভগবান একে বলে আমরা তো তোমার চরণে বিনা পয়সায় দাসী হয়েছি অন্য পেমেন্ট নেব না তোমার থেকে জগৎবাসী যদি কৃষ্ণকে ভজন করে বলে মহারাজ আমার জন্য চারটিটা হয়ে যায় ভালো করে জগন্নাথ তোমাকে এটা দিয়ে গেলাম হ্যাঁ আমার জন্য মেয়ের বিয়েটা হয়েছে। অনেক অনেকদিন ধর বিয়ে হচ্ছে না আমার মেয়েটা এই ধরনের চাহিদা জগন্নাথের কাছে কিন্তু গোপীগণের কাছে কিছু গোপীগণের কাছে কোনো চাহিদা তাদের নেই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শেষেতে দেখে কেঁদে যে না পারে অহম নিরবদ্ধ সংযুজন যা মা আভাজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবিশ তদবা প্রতিজাত সাধুত্বেতে তোমরা নিজেরাই কৃতজ্ঞ আত্ম আই হ্যাভ নাথিং টু পে ইউ আমার পেমেন্ট করার কিছু নেই আমি তো এমনিতেই নিষ্কিঞ্চন আমার কিছু নেই তোমাকে তোমাদেরকে দেবা আর তোমাদের যে সাধুতা দেখলাম এতে তোমরা নিজেরাই কৃতকৃত হ জগতের লক্ষ্যে আমি সব আমার যে ভজন করে তাদের সবাইকে কিছু না কিছু দিয়ে আমি ভাগিয়ে দে যা যা যা দূর হক কৃষ্ণ ভাগিয়ে দেন ঐশ্বর্য দিয়ে দেন টাকা পয়সা গাড়ি দিয়ে দেবে যা নিয়ে যা কিন্তু আমাকে বাবি না আমার ভালোবাসা বাবি না ভগবান শ্রীকৃষ্ণ এইসব চৈতন্য রূপেতেই কেন আমি বলেছিলাম যে চৈতন্যলীলা ইজ দা কমপ্লিট এক্সপ্লানে অফ কৃষ্ণলীলা কেন বলেছিলাম যাদের মাথায় এই মেধা জাগ্রত হয়েছে সংকীর্তন মেধা গুরু বৈষ্ণব গৌরী ও গুরু বৈষ্ণবের শ্রীমুখে শোবন করেছেন অনার ঘর কালকে বা পরশু এ সম্বন্ধে আলোচনা করবো আমি গৌরী মঠ কাকে বলে কারা গৌরী মঠে ঢুকেছে এগুলো স্ট্যাম্প দেওয়া আছে তোমরা চেঁচামেচি স্লোগান দিলে কিছু হবে না স্ট্যাম্প দেওয়া আছে বহুপাত বলে রেখেছেন সেই সম্বন্ধে কালকে আলোচনা করুন নিরবচ্ছিন্ন গুরু বৈষ্ণবের শ্রবণ করুন বাস্তব জায়গায় তাহলে এইসব কথাগুলোর মানে বোঝা যায় পরিষ্কার অর্থ বোঝা যায় তাহলে সেখানে বলছেন যে আমাদের দেওয়ার মতো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার দেওয়ার মতো তোমাদের কিছু কিছু নেই এইরকম দুর্যর গৃহ শৃঙ্খলা ছিন্ন করে তোমরা চলে এলে আমার কাছে আর প্রাণ পর্যন্ত দেওয়ার জন্য রাজি আর আমার কাছে ইত্যাদি কথা বলে চলছেন সুন্দর ব্যাখ্যায় সব মহারাজ কে শুনবে আর চৈতন্য সামনে এই রাজপঞ্চের ধায়ের বৈষ্ণবদের আদেশে রাজা প্রতাপরুদ্ গিয়ে গোপনেতে পা টিপছেন শিখিয়ে দিয়েছে সর্বম। তখন তুমি রাজবেশ পরিবর্তন করে গিয়ে চাকরের মতো গিয়ে পা আর এই শ্লোক পাঠ করবে দেখে প্রভু তোমাকে কৃপা করে দেবে এখানে বলবে ভয় করবে না গিয়ে পড়লে কেন প্রভুর চিত্তবিত্তি জান ভক্তরা আমি যে তবকথা মৃতমীবনম कविवीड़ीम कलम सापहम सवन मंगलम सीमदात भुविगिन तिथि भूरीदायना भूरीधा भूरीधा बोली दिलेन आलिंगन यहाँ नहीं जानेन इहो है মহাপ্রভু এরকম শ্রান্ত হয়ে বাতাস সেবন করছেন সুন্দর বাগানেতে প্রথাবৃদ্ধ রাজবেশ পরিবর্তন করে গিয়ে প্রভুর পাত সংগান করছেন আর তব কথা মৃতমীবন কবে বিড়িড়িত যখন গাইছেন তখন ভুরিধা ভুরিধা বলি দিলেন আলিঙ্গ আমার অনেক দিলে আমার অনেক দিলে আমার কাছে কিছু নেই তোমাকে কি দেবো বলে জড়িয়ে ধরলেন ইহো নহি জানেন ইহো হয় আরে সেই তো রাজা ভেতরে সব জানেন রাজা বাইরে উদাসীন পরে সব কিপা করার পরে গোপনে বলছে কাউকে বলো না আর কৃপা বললেন আমাকে বলছে বলো না ভালো কথা রসগোল্লা ইঁদুর পড়ার মতো আমি কি বলেছি রসগোল্লা ইঁদুর পড়েছে মিষ্টিওয়ালা বলছে দেখো বলো না রসগোল্লা ঈদির পড়েছে বলে আমার মিষ্টি বিক্রি হবে না যত লোক আসছে বলছে এই দেখুন এই লোকটা বলেছি আমাদের ভাব এখানে প্রশ্ন হলো ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার স্বীকার করে দিলেন তোমাদেরকে পেমেন্ট দেওয়ার মতো আমার কিছু নেই না পারে নিরবদ্ধ সংযুজম স্বসাধুকৃতম বিভুদায়ুষা পিবা স্বসাধক প্রথম বিভুদায়ুষা পিবা যা মা আবাজন দর্জন গৃহ শৃঙ্খলা সংবিশ তদবা প্রতি সাধনা ব্রহ্মাসমান যদি আমি আয়ু পাই কৃষ্ণের আয়কি কি কম নাকি ব্রহ্মার্থেকে বলছেন নীলাক কেন একশো বছরের পর চলে গেলে এই জন্য বলছেন নীলাকর ভগবানের কি কোনো আয়ু হয় দেখো যে ব্রহ্মা সমান যদি আয়ু পায় তাহলে তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না বোঝে কাণ্ডকার তাহলে এখন প্রশ্ন হল এখন পরীক্ষিত মহারাজের সুন্দর কোয়েশ্চেন আসছে ভেতরে এই প্রশ্নটা সমাধান করলে পরে আপনাদের কাণ্ডজ্ঞান হবে কিছু কাণ্ডজ্ঞান হওয়া দরকার সেটা হচ্ছে কি রাজা বলছেন যে সুখ কাছে গুরুদেব এটা কি কেমন হলো ব্যাপারটা এই পঞ্চাধায় সোনার শোনার পর বলছেন রাজবাচ সংস্থরনা ধর্ম প্রসমর আবতীর্ণ হি ভগবানীর অবতীর্ণ হি ভগবান অংশে জগদীশ্বর অবতীর্ণ হি ভগবানগদীর সংস্থাপনায় ধর্মস্ব প্রস্ত কলা সব মিলে পরিপূর্ণতম নন্দনন্দন কৃষ্ণতে এসছেন আপনি একটু আগে বলেছেন তো তিনি তো ধর্ম সংস্থাপনার্থায় ধর্ম সংস্থাপনার্থায়ও আমি যুগে যুগে বলেছেন আর তিনি আবার ধর্মকে ধর্ম ব্যতিক্রম ধর্ম ব্যতিক্রম করলেন কেন এই এইসব বাজে কাজ করলেন তিনি পরদারা ভিমর্শনম সংস্থাপনায় ধর্ম হ্যাঁ গীতাতে আছে না সম্ভবামি যুগে যুগে আছেন সে দেখছেন প্রসমায় ঐতরাচ যেটা বাস্তবিক ধর্ম সেটাকে স্থাপন করার জন্য অধর্মকে বিনাশের জন্য আপনার নাকি ভগবানের আবির্ভাব অবতীর্ণ হি অংশে সমস্ত কলা অংশ সব নিয়ে পরিপূর্ণতম অবতার সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তাভিরক্ষিতা সকথম সেই ভগবান যিনি ধর্ম সংস্থাপনার জন্য এসছেন অধর্মকে বিনাশ করার জন্য সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তাভিরা সকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তাভিরা প্রতিম আচরৎ ব্রাহ্মণ পরদারাহ বিমর্শনম তিনি নাকি পরদার গ্রহণ করে এ সমস্ত এইসব এইগুলো করলেন ব্যাপারটা কি স্বকথম ধর্ম সেতু নাম তিনি ধর্ম সেতুকে ভাঙলেন তিনি ধর্মের সেতু আর তিনি সেটাকে ভাবলেন স্বকথম ধর্ম ধর্ম সেতু নাম বক্তা কর্তাভিরক্ষিতা শুধু শুধু বক্তৃতা দেন না যে ধর্মকে তিনি সংরক্ষণ করে। আর তিনি এরকম করলেন কেন সংশয় এই সংশয়টা গুরুদেব আমার ছিন্ন করুন না চিরকালটা বিচ্ছিন্ন ব্যাপার হয়ে কৃষ্ণ ভগবান কি যারা ভুলব যে তাদের কপাল হচ্ছে সবচেয়ে বড় পোড়া প্রথম কথা হলো যে সবার ভেতরে যে স্বামী বলে অভিমান করছে সেই স্বামীগুলো কারা রক্ত মাংসের দেহটা কি স্বামী ওই যে সেদিনকে ট্রেনের গল্পটা বলেছিলাম বুড়ো চলে গেল হঠাৎ হাটফেট করে তখন তো বুড়োটাকে ফেরে দিল স্বামী কোনটা ছিল এই বুড়োর দেহটাকে ছিল স্বামী নাকি আত্মাটা ছিল তো সবাই উত্তর দেবে আত্মাটা মহারা আত্মাটাই তো স্বামী ছিল হ্যাঁ আত্মা বা আরে দষ্টব্য শতব্য নিধি আত্মার সম্বন্ধেই তো এক তুমি তোমার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছো কেন চুমু খাচ্ছ বাচ্চাটাকে আত্মাটা রয়েছে বলো তুমি জানতে পারছো না তুমি দেহ তার প্রতি আসক্ত হয়ে রয়েছ বাস্তবিক কিন্তু তুমি আত্মাটাকে আদর করছো আত্মাটা না থাকলে আদর করবে টান মেরে ফেলে দেবে তাহলে লোকে আজানতে কিন্তু আত্মাটাকেই এ করে জানে না ওটা মায়ার একটা বন্ধন তাহলে সেখানে সমস্ত জীবের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন তার তোমার স্বামী বলে যেটাকে অভিমান করছো তোমার স্বামীর ভেতরে তো কৃষ্ণ রয়েছে কৃষ্ণ ছাড়া তো কিছু নেই অধ্যয় জ্ঞান তত্ত্ব সমস্ত জীবের ভেতর কৃষ্ণ সবার স্বামী কৃষ্ণ আমি একটাই কথা বারবার বলছি ভগবান শ্রীকৃষ্ণ কাউকে ভোগ করার জন্য করছেন না অনন্ত ব্রহ্মাণ্ডে কিতার প্রাপ্তির আছে ভগবান তো গীতাতেও বলেছে আমি কোনো কিছু প্রাপ্তির আমার নেই তথাপি লোককে সমাজ সংসারকে বিশৃঙ্খল যেন না হয় সেই আমি কর্ম করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে আমার করবার কিছু নেই প্রাপ্ত হওয়ার আমার কিছু প্রাপ্তির কিছু নেই আমার হারিয়ে যাওয়ার কিছু নেই কিছু নেই তথাপি আমি ধর্ম সংস্থাপনার জন্য সমাজ শৃঙ্খলা বজায় রাখার জন্য হ্যাঁ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা যা করেন ইতর ব্যক্তিগণ তা তার অনুবর্তন করে এই জন্য আমাকে করতে হয় সেই জন্য সেখানে পরীক্ষিত সুখদেব গোস্বামী বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সবার ভেতরে রয়েছেন স্বামী বলে যারা অভিমান করছেন সেও কৃষ্ণই তার পক্ষে কোনো দোষ হয়। এইসব উত্তর আমি দিয়েছি জগতে বহু নায়ক যে বহু নায়িকা ওখানে একটাই নায়ক সোল যে নায়ককে প্রাপ্ত হলে আর কিছু জগতে সবাই প্রাপ্ত হতে পারে সেই জন্য বলছেন ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরণাঞ্চ সাহসম তেজিয়াসম ন দোষায় বন্য সর্বভূয় বলছেন নৈতৎসমাচারে জাতু মনসায়োপিহী অনীশ্বর যিনি ঈশ্বর নন ইসিতা প্রাপ্ত হননি তিনি তো কোনমতেই করবেন না যেমন শঙ্কর ঈশিতা প্রাপ্ত হয়েছে শঙ্কর ভগবান তো ঈশ্বর নয় কিন্তু ঈশ্বর বলা যায় পরম ঈশ্বর নয় ঈশ্বর তো বটেই ঈসিতা প্রাপ্ত হয়েছেন ইসিতা বসিতা যোগের বিভিন্ন সিদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের থেকে তিনি কৃপা প্রাপ্ত হয়েছেন করে তিনি ঈশ্বর রূপ ধান ঈশ্বর ক্ষমতা আছে তার বিশাল হ্যাঁ তাহলে তিনি যদি কালকুট বেশকে ভজন করে ফেললেন কারকি কি বাদে করলেন তোমাকে যদি এক বিন্দু বিষ দি ওই রকম ওই কালকুটের যদি একটু স্পর্শ করে দেবো তাহলে তোমার কি হবে কালকুট কি হবে তোমার এবার বল? তো সেই কালকুটকে শঙ্কর ভগবান কৃষ্ণের চরণ চিন্তা করে পান করে নিলেন আর দেবীও সেটাকে অনুমোদন করলেন দেবীকে বললেন দেখো এই এত কোটি এই সমস্ত অসংখ্য জীব তাদের দুঃখেতে আমার কাছে কাঁদছে দেবী কী করো। দেবী স্বামীর ক্ষমতা জানেন দেবী অনুমোদন করলেন খেয়ে দেবী অনুমোদন করলেন শক্তিতা। তারপর তিনি এই পান করলেন হলা হল বিসকে এরমায় পান করলেন তার ফাঁক দিয়ে আঙুলের ফাঁক দিয়ে কিছু কিছু চুঁয়ে চুঁইয়ে পড়ে গেছিলো তাতে ক্যাঁকড়া বিচে এত এত সাপ এত সমস্ত বিষাধর যত আছে সব হয়েছে ওই ফাঁক দিয়ে একটু একটু পড়ে গেছিল সেই বিষগুলো নিয়ে এত বিষ হয়েছে জগৎ এবার বোঝো কি কাণ্ড সব বিষ কেয়ে নিয়েছেন খেয়ে এই কণ্ঠেতে নীলকণ্ঠ হয়ে গেছে নীল করে বিষ ভেতরে যায়নি এখানে রেখে দিয়েছেন কি ক্ষমতা দেখো এবার এখন তোমাকে যদি বলা হয় শঙ্কর ভগবান করে যে তুমি এক বিন্দু বিষ পান করে দেখা তুমি পারবে সেইখানেই বলেছেন যে অধিকারী ব্যক্তি নয় সে বিন্দুমাত্র এরকম করতে যাবেন এমনকি গণের অধিকার এমন উচ্চ তারা এমন কিছু করতে পারে, সেটা তো তুমি দেখে ভুল ভুল পথে চলে যাবে পরম পূজা শ্রীধর গোস্বী মহাজে ভুল অনেক মন্তব্য করতো অনেক লোক এইভাবে অনেকে নরকে চলে যাচ্ছে তাদের সেই অধিকারটা হয়েছে কিন্তু সাধারণ ব্যক্তি নিজের অধিকারের সঙ্গে মিলিয়ে নিয়ে গুরুদেব বৈষ্ণবের অধিকারকে মেরাতে যান। ওইখানে তাদের সর্বনাশ হয় তেজিয়ান ব্যক্তি তেজিয়াসম ন দোসায় বান্হেন সর্বভুজ যথা আগুনের মধ্যে যেমন যা কিছু দেবে যেমন পুরে ছাই হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জ্বলন্ত আগুন অনন্ত আধ্যাত্ম জগতের মূল প্রদীপ আর কি আছে জগতের দিক বিদিকে অনন্ত রোমান্ডে যেখানে যা কিছু শক্তি সবকিছু কিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসছে তাই যে ভগবান শ্রীকৃষ্ণ মুখে উপদেশ করে অনেকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তো মুখে উপদেশ করেছেন আমরা সেগুলো তো কিছু কিছু পালন করব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যা যা করেছেন সেটাও আমরা করব। সেইটা সম্বন্ধে বলেছেন নাম বচহা সত্যম তথ্য আচরিতম কচিত তেসাম যত স্বচৌক্তম বুদ্ধিমান স্তৎ সমাচারিত বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণের নকল করবে না কৃষ্ণ রাজ করে যে তুমিও রাজ করো তুমি পিন্ডি চটকে যাবে বল গিয়ে দুদিনে টিবি হয়ে যাবে বিচিত্র বীর্যে টিবি হয়ে গেছিল বিচিত্র বীর্য মহাভারতের দুই পত্নীতে আসক্তি হয়ে ব্যাস হয়ে গেল মারা গেলেন অসমান কাজে বদ্ধজীবের ক্ষমতা আর যেখানে অনন্ত শক্তি ভগবানের তিনি পরদার এই কোয়েশ্চেনটা না হলে বলে উত্তরটাও তো আমার দিতে হতো না কোশ্চেনটা তো ভালোই করেছেন পরীক্ষিত মহারাজের সন্দেহটা নয় ভক্তি ভক্তিমান এই জগতের লোকে সন্দেহ ভাঙাবার জন্য এই প্রশ্নগুলো করেছে বোঝা গেল কী বললাম আর ভগবান শ্রীকৃষ্ণ যে শত কোটি গোপিকা কেন্দ্র হ্রাস করেছেন ভগবানের মধ্যে এক বিন্দু কোন রকম কোন লঙ্কু খারাপ হয়। শাস্ত বলা আছে কিচ্ছু হয়নি শত কোটি গোপিকাকে নিয়ে গাছ করেছেন এক বিন্দু কোনো কিছু নেই আশ্চর্য পরিপূর্ণ একটা জগতের যত ব্রহ্মচর্য আছে সেগুলোকে নিংড়ে গামচামড়া দিয়ে এক জায়গায় রাখলে ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মচর্যের সঙ্গে পাললাম ভগবান ভগবান শ্রীকৃষ্ণের যে বৈরাগ্য তার সঙ্গে সমান হতে পারে এগুলো মাথায় ঢুকবে না এখন বদ্ধ অবস্থা কি বলতে চাইছি আমি মাথায় ঢুকবেন একজন ব্যক্তি বহুপাতের কাছে এসছে বলছেন বহুপাত আমিও ব্রহ্মচারী আমি বিবাহ করিনি বহুপাত খেপে গিয়ে ফৌপাত কোথাকা হতচ্ছ আমি বলছে আমি বিবাহ করিনি বহুপাত আমিও ব্রহ্মচারী সাধুকে বলছেন বড় বড় বৌবাব দেখুন আপনি যদি ব্রহ্মচারী বলে দাবি করেন তাহলে চিড়িয়াখানার যে জন্তুগুলো এক একটা ঘরে রাখা তারা আপনার থেকে বড় ব্রহ্মচারী ওরা তো স্ত্রী সঙ্গ করে না ব্রহ্মচারী ওকে বলে না এটি বোঝে না কিছু লাল কাপড় নিয়ে নিলাম ড করে ঘুরলাম ব্রহ্মচারী ওটা নয় ব্রহ্মচারীর বিশেষণ আছে সিমটম আছে ব্রহ্মচারীর লক্ষণ আছে সেইগুলো পরিপূর্ণ এলে তবে সে ব্রহ্মচারী আর বেশে কি যাস এই জন্য বহু যখন কথা আমি বিবাহ করি আমি ব্রহ্মচারী বহুবান্ধী ব্রহ্মচারী কথাটা যদি ভাল্লুক একটা একটা আলাদা আলাদা ঘরে বড় ব্রহ্মচারী একটার ব্রহ্মচারী ওটা হয় না ওভাবে হয় না আমি বিয়ে করিনি অতএব ব্রহ্মচারী তুমি কিসেতে রমণ করছো তুমি তুই গুয়েতে রমণ করছো নাকি কি এটা সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন ব্রহ্মেতে যিনি বিচারণ করছেন না সবিশেষ ব্রহ্ম ভগবানের রূপগুলো তিনি ব্রহ্মচারী কিসের ব্রহ্মচারী ব্রহ্মচারী তো বেশি হয় না লাল সাদা নীল কাপড় যা খুঁজে তুমি পড়তে পার কি আছে তাতে তুমি ব্রহ্মতে বিচারণ করছো কি তার তুমি ব্রহ্মচারী এইটা হলো ব্রহ্মচারীর মান তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যে আশ্চর্য এ বিলাস এ সম্বন্ধে সেখানে দুটো শ্লোক আমি বলে আমি ছাড়বো আজকে কালকে খুব তাড়াতাড়ি এগোতে হবে সেখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন সুখদেব গোস্বামী উত্তর দিয়ে এটা হচ্ছে খুব ভাইটাল কথা সেটা কি অনুগ্রহায় ভূতানাম মানুষ দেহম আশ্রিত भजते तद सेुता तत्परोहाय भूतान मनुष देश्रित भजते तदृश जा श्रुता तत्परो बजे अनुग्रहाय भूतानाम नाम समस्त भूतग्राम के जगतवासी करुणा करवर जन आश्चर्य आनंदमय भगवान बिलास कर च मानुसम ঠিক মানুষের মতো ভগবানের চোট লেগেছে রক্ত বেরোচ্ছি রে হ্যাঁ ইচ্ছে করে করছেন ভগবানের শরীরে কি সিরিজ দিয়ে যাবে না নেই ইচ্ছে করে করছেন ওই তো যুদ্ধ হলো লাগলো ভাগবত পড়লেন ওইটা যে লীলা যুগমায়া দেখাচ্ছে বোকা বানাচ্ছে ভগবানের সব শরীর থেকে কিছু রক্ত বার করেনি হবে না সিরিজ দিয়ে টেনে হবে না ওরম জিনিস নয় সত্যি আনন্দ বিগ্রহ কিন্তু ইচ্ছে করে এই যে মানুষবিগ্রহটা দেখাচ্ছেন চৈতন্য মহাপু কৃষ্ণ এটা ইচ্ছে করে মানুষের মতো না হলে তো লীলাটা জমবে না মাঠে মানুষের মতো করতে হবে খিদে পাবে রাগা রাগি করে সবকিছু মানুষের মতো তবে তো জমবে এই ভগবান একটা তৈরি হ্যা এটা হবে না ভালো হবে না অনুগ্রহায় ভূতানাম মানুষন দেহ মাসে তাহা ভজতে তার দেশে কে রাজা যা শ্রোতা তৎপর ভাবেত বিধিলিঙ্গ বলা আছে এই ভগবানের অপ্রাকৃত বিলাসগুলো শোনার পর জীবগুলোকে তৎপর হতে হবে তৎপর যদি তিতগুলো না হয় তাহলে তাদের তাদের বিরাট খেসারত দিতে হবে পেনাল্টি ওই জন্য যা সত্তা তৎপরও ভবেদ ভবেদ মানে বিধিলিঙ্গ হতেই হবে তাদের মধ্যে সমস্ত কিছু এই এই বিলাস শোভন করে ভগবানের জন্য আকর্ষণ আসবে এবং তার প্রতি ভজন করবে তৎপরও ভবেদ তৎপর মানে ভজন করে ভগবানের ওই রূপগুণ লীলা আস্বাদনের চেষ্টা না করলে যদি না করি তাহলে তৎপর ও মানে হচ্ছে তাদের নন্দতা তোমার পেনাল্টি দিতে হবে খেসারত দিতে হবে আর সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে ব্রজ গোপীগাগণ অনোড়া পরোড়া ইত্যাদি বলেছে না বিবাহ হয়নি বিবাহ হয়েছে তারা যখন স্বামী বা বাজ্য দৃষ্টিতে এই যে রক্ত মাংসের হ্যাঁ তাদেরকে ছেড়ে যে গেছে মনে করলেন সেখানে বলছেন উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী না অসুয়ন খলু কৃষ্ণায় মহিতা স্তস্যমায়া মনমানা সপার্শ্ব স্তান দাঁড়ানো ব্রজক সহা সেই ব্রজবাসী গোপগণ যাদের স্ত্রীগুলো তাদের কাছে ছিল না চলে গেছে রাত্রে কিন্তু ভগবানের যোগমায়া এমন করেছেন তারা বুঝতেই পারছে না যে স্ত্রী সামনে নেই ওরা বলছে স্ত্রীর সামনে আছে আমার এরা বুঝতে পারেনি এমন যোগমায় আমন করে দিয়েছেন আর ব্রহ্মরাত্রিকাল ব্যাপী ব্রহ্মার ব্রহ্মরাত্রিকাল ব্যাপী এই হয়েছিল রাজ কিন্তু মনে ছিল একটা পলক পড়ার সঙ্গে যে চলে গেল বুঝে গেল কি ব্রহ্মরাত্রিব্যাপী এই রাজ হয়েছিল শত কোটি গপিকাকে নিয়ে এইসব কথা মানুষরা কোনো দিন শোনবার অধিকার প্রাপ্ত হবে না যতদিন না সেই দিন সে অবস্থা তাদের হচ্ছে জব ভী দষ্ত মন শৃণবাদ অথ বর্ণয় ভক্তি পার ভগবতিম হৃদ্রোগমিনিস মন শৃণুব অথ বর্ণয় ভক্তিম পরম ভগবতী প্রতিলোভকামোগীর পাঞ্চা কল্প দ্রবশীকে বাসিন কালকে শ্লোকের ব্যাখ্যা করা হবে করে আমরা অগ্রসর হব